ज कर मुखर पवित्रतार्ध्यम आल्लाम আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজায়েলে এলে আমল কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি আসসালামাইকুম বরহমুল أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك القتاب لا ريب فيه هدى للمتقين شماني تو بيس جبي بانجلار درشو سلوطة برندو مهاقران تو القرآن أبن بارتو من بشير جبقان موجود যে বিজ্ঞানের অভাবিত আবিষ্কার এ দুয়ের সঙ্গে সমন্বয় করে আমাদের কোরআন ও বিজ্ঞান বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি ডক্টর আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুবাহান হাত মানব মানবজাতির হেদায়তির জন্য যে মহাগ্রন্থ নাজিল করেছেন সেটি হচ্ছে আল কোরআন আল কোরআন আল্লাহর কালাম আল্লাহর বাণী মহাগ্রন্থ আল কোরআন এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে আল্লা সুবাহানুতলা মানব জাতির সকল সমস্যার সমাধান ব্যক্ত করেছেন জ্ঞান বিজ্ঞানের সমস্ত দ্বার এই কোরআনের মাধ্যমেই উন্মোচিত হয়েছে আজ আমরা যে যুগে দাঁড়িয়ে কোরআনের উপরে আলোচনা শুনছি এই যুগকে বলা হচ্ছে বিজ্ঞানের এক চরম সাফল্যময় যুগ যে যুগে মানুষ চাঁদের পিঠ অতিক্রম করে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে যে যুগে মানুষ দূরকে কাছে করেছে যে যুগে মানুষ যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে মানুষ দূরকে কাছে করে ফেলেছে পৃথিবী আজ মানুষের কাছে ছোট হয়ে এসেছে এই যে বিজ্ঞানের অভাবিত সাফল্য আজ মানুষের বিশেষ করে এই বিরাট কর্মময় জীবনের এই ব্যক্তি এর পিছনে আমরা যদি গভীরভাবে অনুসন্ধান করি তাহলে আমরা খুঁজে পাব একটি মহা মর্যাদাপূর্ণ কিতাবের অবদান যেই কিতাবের নাম হচ্ছে আলকর আন আল্লা সুবাহন হাতালার দরবারে মানব জাতির এই অফুরন্ত নিয়াম পরিপূর্ণ এক অলৌকিক কিতাব লাভের বিনিময়ে দ্রস্টার দরবারে নিবিষ্ট মনে তার কৃতজ্ঞতা প্রকাশ করা এক আবশ্যকীয় বিষয় অন্ধকার পৃথিবীতে আল্লাহরবুল আলমিন মানব জাতির জন্য তার নিজের সত্তার যে এক অফুরন্ত এক চমৎকার নিদর্শন প্রেরণ করেছেন তার নিজের বাণী আলকর আন কালামুল্লাহ যে সম্পর্কে আল্লাহরপুল আলামিন। তার পবিত্র কোরআন ঈর্ষাদ করেন বলহ কোর আন উম্মজিদ এই কোরআন হচ্ছে এক উচ্চ মর্যাদা সম্পন্ন কিতাব যার মাহাত্ম যার গুরুত্ব যার তাৎপর্য অসীম অফুরন্ত এই কোরআনের ভিতরে এক এদিকে আল্লাহ রবুল আলমিন মানব জাতির জন্য পথ নির্দেশ করেছেন কোন পথে মানুষ চললে তার জীবনে বয়ে আনবে সফলতা মানব জন্ম হবে তার স্বার্থ দুনিয়ার জীবনে সে হবে সফল মানুষের জীবনের দুনিয়াতেই পরিসমাপ্তি নয় তার জন্য রয়েছে আরেক অনন্ত জীবন সেই জীবনে তার সাফল্য অর্জনের পথ নির্দেশ করা হয়েছে এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে এই কালামুল্লার ভিতরে আল্লাহ আল্লাহরবুল আলমিন মানব জাতির জন্য এহেন কোনো বিষয় নেই যা তিনি সুস্পষ্ট করে বলে দেন কিসে তার কল্যাণ কিসে তার অকল্যাণ কিসে তার সফলতা কিসে তার ব্যর্থতা অনুপথে চললে মানব জাতি পৌঁছতে পারবে তার কাঙ্ক্ষিত শান্তি ঠিকানায় এই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহরবুল আলমিন সহজ ভাষায় বর্ণনা করে দিয়েছে আল্লাহরবুল আলমিন মানব জাতির গাইডলাইন হিসাবে তাদের পথ প্রদর্শনের জন্য তাদেরকে সফলতা অর্জন করার জন্য পৃথিবীর বুকে আল্লাহরবুল আলমিনের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য তাদের কাছে নাজিল করলেন এই মহাগ্রন্থ আলকোরআন সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে আশ্চর্য অলৌকিক যে ঘটনাটি মানব ইতিহাসকে করেছে উজ্জ্বল ভাস্কর আর সেটি হল জমিনের বুকে পৃথিবীর বুকে আল্লাহর কালাম আল কোরআনের অবতরণ মহান আল্লাহ রাবুল আলমিন এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করার জন্য যে মাছটিকে নির্বাচন করেছিলেন তার নাম হল রমাজানুল মোবারক বিশ্বের বুকে জমিনের ওপরে আসবে মহাগ্রন্থ আল আন আল্লাহর কালাম আল্লাহ জন্য নির্বাচন করেছিলেন এক বরকতময় রজনী লইল কাদর মহিমান্বিত মর্যাদাপূর্ণ রাত যে রাতের সম্মান হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে আল্লাহ রবুল আলমী ঘোষণা করেছেন সমগ্র বিশ্বময় কোরআন আগমনের এই দৃশ্যটি জন্য এক ব্যাপক প্রস্তুতির বিষয় ছিল আল্লা সুবাহনাজিল করলেন এই মহাগ্রন্থ আল কোরআন শাহরু রীনজ কোরআন রমাজান মাস যে মাসে আল্লাহ রব আলমিন নাজিল করলেন এই মহা মর্যাদাপূর্ণ কিতাব আল কোরআন কোরআনে করিম আল্লা নাজিল করে বিশ্ব মানবের জন্য সকল জ্ঞানের দ্বারকে উন্মুক্ত করে দিলেন মানুষের জীবনে সূচিত হলো এক নতুন অধ্যায় সম্মানিত সুধি অনেক কিছুই দাবি করা যায় বলা যায় বিশ্ব সভ্যতায় অমুকের অবদান অমুকের অবদান অমক বিজ্ঞানীর অবদান কিন্তু যদি আমরা সমস্ত কথাগুলোকে একত্রিত করে একটি মূল্যায়ন করতে চাই তাহলে এ কথা নির্দ্বিধায় নিঃসংকুচে চ্যালেঞ্জ করে বলা যায় বর্তমানে বিশ্ব সভ্যতার পিছনে সবচেয়ে অবদান যেই গ্রন্থটির সেই কিতাবটির নাম হচ্ছে আলকোরআনাহর আন উন করিম আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে তার উপরেই কিছুটা অনুসন্ধান কিছুটা মূল্যায়ন আমরা করার চেষ্টা করব আজ কিন্তু বিশ্বময় মানুষের ভিতরে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত হয়ে আছে যে আলকর আন অন্যান্য ধর্মগ্রন্থের মতো একটি নিছক ধর্মগ্রন্থ এখনো পর্যন্ত বিশ্বের অনেক দেশ জাতি সম্প্রদায়ের কাছে কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ হিসাবে চিহ্নিত এখনো অনেকে কোরআনের নাম শুনে আতকে ওঠে বিজ্ঞানে যারা অনেক দূরে এগিয়ে গেছে তাদের একটা বিরাট অংশ আল কোরআনের আলো থেকে বঞ্চিত কিন্তু কোরআনকে আল্লাহ রসুবাহাজিল করেছেন হুদাল্লিনাজ বিশ্ব মানবের পথ প্রদর্শক হিসাবে পথ যে পথে মানুষের সাফল্য আসে সেই পথে চলার জন্য আল কোরআন প্রেরণা যোগায় আল কোরআন মানুষকে সাহস যোগায় পবিত্র কোরআনের সোরা আলফাতিহা এই সোড় সোরা থেকে নিয়ে সোরা আর নাচ পর্যন্ত এই এক শত চোদ্দোটি সুরার ভিতরে আল্লা সুবাহান তার প্রতিটি আয়াতের ভিতরে মানব জাতির জন্য এক দিক নির্দেশনা এক আলোকবর্তিতা এক উজ্জ্বল মহিমাময় এক জ্ঞানের দারুণ উন্মোচন করেছেন আমরা মুসলমানদের খানিকটা পিছনের ইতিহাসে যদি ফিরে যাই রাসুল সাল্লাহুআ আলহিসাল্লাম আল কোরআনের প্রথম বাণী একর তুমি পড়ো জ্ঞানের জগতে প্রবেশ করো তোমাকে আল্লাহ রবাহিন যে মেধা যে শক্তি যে যোগ্যতা দান করেছেন কাজে লাগিয়ে তুমি সামনে গিয়ে যাও তুমি তোমার প্রভুর নামে পড়ো যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে এই আয়াতটির ভিতরে এই মানব জাতির জন্য তার তার মর্যাদা তার করণীয় এবং এগিয়ে যাওয়ার জন্য তার সাহসিক প্রেরণা এই আয়াতটির ভিতরে সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে তুমি পড়বে কার নামে তোমার প্রভুর নামে ভয় নেই তুমি পড়ো তুমি এগিয়ে যাও সে প্রভুকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সম্মানিত দর্শক শ্রোতা সময় হলো একটি ছোট্ট বিরতি নেওয়ার আমরা বিরতির পরে আবার আমাদের এই আলোচনায় ফিরে আসব। ততক্ষণে আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন যে কোন সমে শেখ বদরুদ্ তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে কাইশ্চিত করে মহান আল্লাহ তাদের নিশ্চয়ই মাফ করেন পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাতে সে পিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন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 বান্দার মাদানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা শেখ হাসিমাদানি কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার দেখুন অধিকার সমূহটিভি বাংলায় সম্মানিত দর্শক শ্রোতা আমরা আমাদের অনুষ্ঠানে আবার ফিরে এসেছি আমাদের সঙ্গে থাকার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে বর্তমান বিশ্ব সভ্যতা বর্তমান এই বিজ্ঞানময় পৃথিবী বর্তমান ইনফরমেশন টেকনোলজি এবং আদার্স সায়েন্সের যে সাফল্য এই সাফল্য গাথার পিছনে আল্লাহর কালাম আল্লা সুবাহান মহাবাণী সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস সমস্ত জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডার মহাগ্রন্থ আল কোরআনের কী অবদান রয়েছে আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে তার উপরেই কিছুটা অনুসন্ধান কিছুটা মূল্যায়ন আমরা করার চেষ্টা করব আজ কিন্তু বিশ্বময় মানুষের ভিতরে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত হয়ে আছে যে আল কোরআন অন্যান্য ধর্মগ্রন্থের মতো একটি নিছক ধর্মগ্রন্থ এখনো পর্যন্ত বিশ্বের অনেক দেশ জাতি সম্প্রদায়ের কাছে কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ হিসেবে চিহ্নিত এখনো অনেকেই কোরআনের নাম শুনে আতকে ওঠে জ্ঞানে বিজ্ঞানে সভ্যতায় যারা অনেক দূরে এগিয়ে গেছে তাদের একটা বিরাট অংশ আল আলো থেকে বঞ্চিত কিন্তু কোরআনকে আল্লাহ রসুবাহান হাত নাজিল করেছেন হুদাল্লিনাজ বিশ্ব মানবের পথ প্রদর্শক হিসাবে পথ যে পথে মানুষের সাফল্য আসে সেই পথে চলার জন্য আলকোরান প্রেরণা যোগায় আলকোরান মানুষকে সাহস যোগায় পবিত্র কোরআনের সোরা আলফাতিহা এই সোড় সুরা থেকে নিয়ে সুরা আর নাচ পর্যন্ত এই এক শত চোদ্দোটি সুরার ভিতরে আল্লাহ সুবাহান তার প্রতিটি আয়তের ভিতরেই মানব জাতির জন্য এক দিক নির্দেশনা এক আলোকবর্তিকা এক উজ্জ্বল মহিমাময় এক জ্ঞানের দ্বার উন্মোচন করেছেন আমরা মুসলমানদের খানিকটা পিছনের ইতিহাসে যদি ফিরে যাই রাসুলসাল্লা আলহিম আলকোর প্রথম বাণী একর তুমি পড়ো জ্ঞানের জগতে প্রবেশ করো তোমাকে আল্লাহ আল্লাহরবুল যে মেধা যে শক্তি যে যোগ্যতা দান করেছেন তাকে কাজে লাগিয়ে তুমি সামনে গিয়ে যাও তুমি তোমার প্রভুর নামে পড়ো যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে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 যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি তোমাকে দিয়ে বিচার করো সমগ্র বিশ্ব তোমার সামনে রয়ে গেছে একটি মানুষের সৃষ্টি পৃথিবীর বুকে এক আশ্চর্য সৃষ্টি যার ভিতরে আল্লাহ আল্লাহরবুল আলমিন এমন এমন কলা কৌশল এমন এমন সেই নিয়ামত এমন বিষয়কে সন্নিবেশিত করেছেন যা সমগ্র সৃষ্টি জগতের ভিতরে খুঁজতে গিয়ে একত্রিত পাওয়া যায় না অন্যত্র আল্লাহ রুবুল আলমিন সেজন্য বলেছেন তোমাদের সৃষ্টির ভিতরে চিন্তা করে দেখো আফালা তু বুসির তোমরা তোমাদের নিজের সৃষ্টিকে নিয়ে চিন্তা করো দেখবে সেখানে তোমাদের জন্য রয়েছে এক বিশাল নিদর্শন আল্লাহ আল্লাহরবুল আলমিন মানব জাতির সৃষ্টি কেমন করে হলো তাকে কী কী উপাদান দিয়ে সৃষ্টি করা হলো এই সমগ্র বিশ্বকে আল্লাহরবুল আলমিন কেমন করে সৃষ্টি করলেন কেমন করে সৃষ্টি হলো এই বিশাল সৃষ্টি জগৎ কোথেকে এই সৃষ্টি জগৎ কিভাবে আসলো সৃষ্টি জগতের প্রতিটি অনু পরমাণু একটি সঙ্গে আরেকটি কেমন করে সম্পর্কিত হয়ে আছে কেমন করে আকাশ থেকে বৃষ্টি নাজিল হয় কেমন করে সাগরের ভিতরে ঢেউ তৈরি হয় কেমন করে সাগরের জলীয় বাষ্প আকাশে গিয়ে মেঘমালায় পরিণত হয় আবার সেই ম্যাঘমালা কেমন করে বৃষ্টিতে রূপান্তরিত হয় জমিনকে প্লাবিত করে আবার এই মৃত জমিনকে প্লাবিত করার ভিতরে কেমন করে এই চমৎকার শস্য দানা এবং এই সুন্দর সুমিষ্ট ফুল এবং সৌন্দর্যকে তৈরি করা হয় এটিও আল্লাহ আল্লাহরপুল্লা আলমিনের এই মহাগ্রন্থ আলপুরানের ভিতরে প্রতিটি পাতায় পাতায় এই আবেদন উল্লেখিত হয়েছে যে আবেদনের মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সুবিআলা মানব জাতিকে যেন এগিয়ে যাওয়ার জন্য তার প্রতিটি কথায় কথায় এক চমৎকার প্রেষণা দিয়েছেন এগিয়ে নিয়ে গেছেন এই মানুষ তুমি চিন্তা করো তোমার মাথার উপরে আকাশ এটিকে নিয়ে ভাবো তুমি যে জনপদ দিয়ে হেঁটে যাচ্ছ তোমার এই জনপদ দিয়ে তুমি ভাবো আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনের ভিতরে প্রশ্ন করে করে যেন মানব বিবেককে জাগিয়ে তুলেছে। আপারা এই তো মা তাহারু এই যে তোমরা যা চাষাবাদ করো তোমরা যা উৎপন্ন করো এগুলো কি তোমরা কখনো গভীরভাবে দেখেছ চিন্তা করেছ কেমন করে একটি দানা মাটিতে বপন করা হয় কেমন করে সেই দানাটি সেখানে অঙ্কুরিত হয় কেমন করে সেই অঙ্করিত দানাটি থেকে একটি সবুজ পাতা বেরিয়ে আসে আর সেই সবুজ পাতাটি থেকে কেমন করে একটি সুজলা সুফলা চমৎকার শস্য দানার একটি সুশোভিত বৃক্ষ তৈরি হয় হ্যাঁ এই বিশাল বড় বৃক্ষ তার দিকে একবার তাকিয়ে দেখো কে সৃষ্টি করেছেন কেমন করে সৃষ্টি করেছেন তার সৃষ্টি কৌশলগুলোকে উপলব্ধি করো যেন আল্লাহরবুল আলমিন তার এই সৃষ্টি জগতের মহা মহারহস্যের ভিতর দিয়ে নিজের অস্তিত্বকেই নিজের ক্ষমতাকেই নিজের তার সেই জ্ঞান ভাণ্ডারকেই মানব জাতির সামনে তুলে ধরতে চেয়েছেন আল্লাহ সুবাহালা বলেন মা মিনাল ইল্লা মানব জাতি জানো জেনে রাখো আমি তোমাদেরকে যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞানের পরিমাণ খুবই সামান্য এই সামান্য জ্ঞান দিয়ে তুমি এগিয়ে চলো আমার সৃষ্টির রহস্যকে নিয়ে তুমি চিন্তা করো তোমার মাথার উপরে আকাশ। লা আলবাব বিচক্ষণ ধিমান ব্যক্তিদের জন্য আমার এই আকাশ জমিন সৃষ্টির ভিতরে হে মানব সম্প্রদায় তোমাদের জন্য রয়েছে অফুরন্ত নিদর্শন এই নিদর্শনগুলোর ভিতরে আমি আল্লাহ সুবাহী পাবে। আজ আমরা যদি কোরআনকে নিয়ে আমাদের নিজের জীবন নিজেদের সমাজ নিজের রাষ্ট্রকে ভাবতে শিখি তাহলে এই কোরআন এখনও মুসলিম জাতিকে তার হারানো গৌরব ফিরিয়ে তার সেই হারানো আসনে আবার সে অধিষ্ঠিত হতে পারে পারবে এটি অবশ্যই দৃঢ়ভাবে আশা করা যায় একজন ক্লান্ত ব্যর্থ অবিশ্রান্ত মানুষ যখন হতাশার ভিতরে ডুবে যায় আল কোরআন তখন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 এই একটি মাত্র কথাকে স্মরণ করে সমগ্র মানব জাতি যদি কেয়ামত পর্যন্ত শেষদায় লুটিয়ে পড়ে থাকে তাহলে এই একটি নিয়ামতের আল্লাহ সুবাহন তাল্লাহর অনুকম্পার শুক্রিয়া আদায় কৃতজ্ঞতা প্রকাশ শেষ হবে না আল্লাহ সুবাহ সেই জন্য ঘোষণা দিয়েছেন ইন মানব সম্প্রদায়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 গঠন পরিণতি তার ফলাফল কার্যক্ষমতা আরেকটি হচ্ছে মানবাত্মার অনুভূতি যেটাকে আমরা বলতে পারি মনোবিজ্ঞান সাইকোলজি অন্তরের অনুভূতির বিশ্লেষণ একজন মানুষকে বস্তুগত সম্পদ দিয়ে তাকে সমৃদ্ধ করার পরও মনোজগতের ভিতরে বিচরণ করতে পারে অথবা বিরাজ করতে পারে আমরা দেখেছি নিমজ্জিত অশান্তিতে ছিল এক প্রচন্ড হতাশাগ্রস্ত ব্যক্তি তার বেদনাস্রু তার কষ্ট যেন আকাশ জমিনের শূন্য স্থানকেও কখনো কখনো পূর্ণ করে ফেলেছিল এই যে হতাশা এই যে মানুষের ভিতরের অনুভূতি এই অনুভূতির জন্য মহাগ্রন্থ আল কোরআনের কী নির্দেশনা এটিও এক গুরুত্বপূর্ণ বিজ্ঞানময় অনুসন্ধান আল্লাহ রাবুল আলামিন তার বান্দার জন্য এই কোরআনের ভিতরে তাই উন্মোচিত করে দিয়েছেন সকল পর্যায়ের জ্ঞানের দরজাসমূহ করুণাময় কৃপানিধান রাবুল আলামিন। যিনি মানব জন্য নাজিল করেছেন এই মহাগ্রন্থ আল কোরআন সে কোরআন আমাদের জীবনে আমাদের সমাজে এই পৃথিবীতে আবার নতুন করে আলো জ্বালুক এই কোরআন আমাদেরকে নতুন করে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করুক আমাদের এই আলোচনায় এটি প্রত্যাশা করবো সেই কোরআনের মালিক আল্লা সুবাহান হাত তাল্লার কাছে আমরা এর পরবর্তী অনুষ্ঠানগুলোতে ধারাবাহিকভাবে দেখব কোন কোন কোন আয়াত আল্লাপরা কী কী কোরআনের নির্দেশনা অনুপ্রাণিত করুক আমাদের এই আলোচনায় এটি প্রত্যাশা করব এই কোরআনের মালিক আল্লাহ সুহান হওয়া তালার কাছে আমরা এর পরবর্তী অনুষ্ঠানগুলোতে ধারাবাহিকভাবে দেখব কোন কোন আয়াত আল্লাপা কি কী কোরআনের নির্দেশনা নাজির করেছেন আর এটি আমন্ত্রণ জানিয়ে আমাদের এই আজকের এই পর্বের আলোচনা এখানে শেষ করছি আমাদের সঙ্গে এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার सुरक्षित पवित्र जकत अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस क्या बार्मिंग पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता इमेल करेट पीस टी डटी मानव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 बड़ गुना सोमवार और शनिवार सन्ध्या साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंगे बीस टी बांगल्